আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিনে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই এবং আল্লাহর হবে। দুই নম্বর এটা অত্যন্ত পরিচিত একটি নাম সেটা হচ্ছে আল ইয়ম আখিরা আল ইয় আল দিন এবং আল আখির অর্থ হচ্ছে শেষ বা সর্বশেষ অর্থাৎ আল ইয়াল আখিরা এর অর্থ হচ্ছে সর্বশেষ দিন শেষ দিবস যেই দিনের পর আর কোনো দিন নেই এটাই হচ্ছে পৃথিবীর শেষ দিন আল্লাহ মোহামদাল বলেন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 আল ইয়ম অথবা আল আখিরা যার অর্থ শেষ দিন পরিসমাপ্তি এই দুনিয়ার সমাপ্তি শেষ আখের তিন নম্বর আসা আসা এর অর্থ হচ্ছে সেই এটা হচ্ছে সেই মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আল কুর্তুবী রাহিমল বলেছেন আরবিতে আসা এর অর্থ হচ্ছে অনির্ধারিত সময় এটির অর্থ হতে পারে যেকোনো একটা অনির্ধারিত সময় এক ঘন্টা দিনের চব্বিশ ভাগের এক ভাগ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 হে লোক সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহবান হও তাহলে ভেবে দেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবির্ভূত হওয়া কি আমার দিবসকে উত্থান দিবস বা আবির্ভাবের দিবস বলা হয়েছে কারণ এই দিবসে আমরা সকলেই আমাদের কবর থেকে বের হয়ে আসব। আল্লাহ মহান তোলা বলছেন যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেই দিনই দিনই পুনরুত্থান দিবস ছয় নম্বর আলকারিয়া এটি কি বলা যায় দুর্যোগ বিপর্যয়ে এমন কোন কিছু যা অন্তরে আঘাত করে আলোচ মহম্লা বলেনিয়া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 অথবা বলেছে প্রত্যেকটি বিষয়ের ফয়সালা করার দিন এটা বিচারের দিন আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি আট নম্বর হাসর। ইয়াম হাসরা এর অর্থ হচ্ছে অনুশূচনার দিবস বিচারের দিনটিতে অনেক অনুসূচনা হবে কাফেররা অনুশোচনা করবে কারণ তারা মুসলিম ভাই মৃত্যুবরণ করেনি অন্যদিকে মুসলিমরা অনুশোচনা করবে যে তারা নিষেধ মেনে জালেমরা সেদিন নিজের হস্ত আপন হস্তোয় করতে করতে আমি এবং আল্লাহ আরো বলেন আপনি তাদেরকে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 যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার এবং তোমার পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি ১০ নম্বর আলওয়াকিয়াহিয়া অর্থ গুরুত্বপূর্ণ ঘটনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এগারো নম্বর আলহাক্কা আলহাক্ক এর অর্থ অনিবার্য সত্য অথবা যে সত্যকে এরানো যায় না অথবা বাস্তব আলসুম বলেন সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয়টি কি এবং আপনি কি জানেন সেই সুনিশ্চিত বা অনিবার্য সত্য বিষয়টি কি বারো নম্বর তালাক ইয়াম আল তালাক অর্থ সাক্ষাৎ করার দিন আলস মোহাম তালা বলেন তিনি উচ্চ মর্যাদার অধিকারী আরসের মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়ে আজ নাজিল করেন যাতে সেই সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করতে পারেন ইবনে কাসির বলেন ইবনে আব্বাস রাজিউল বলেছেন এটিকে সাক্ষাতের দিন বা সাক্ষাতের দিবস বলা হয় কারণ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 এটা ছিল বারো নম্বর নাম ইয়ামল তালাক এবং তেরো নম্বর নামটি হচ্ছে কম আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের এই দিনের আশঙ্কা করছি এবং এটিকে এইরূপ নামকরণ করা হয়েছে কারণ এই দিনে অসংখ্য আহ্বান করা হবে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 সমাবেশ এরপর হাসর এবং এরপর হবে সাফায়াত এবং এরপর হবে হিসাব যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিয়ামত দিবসের প্রধান অংশ এবং সেই কিয়ামত দিবস হবে যাতে মানুষদেরকে তাদের কৃতকর্মের হিসাব নিকাশ করা যায় এবং তাদেরকে জান্নাত কিংবা জাহান নামে অধিবাসী হিসেবে পৃথক করা যায় তারা আপনার পালন কর্তার সামনে বেশ হবে সারিবদ্ধ এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোন প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না এবং বিচার দিবসের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন বা মূলনীতি রয়েছে সেই মূলনীতি গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আল আদল বা ন্যায়পরায়ণতা বিচার দিবস হচ্ছে এমন একটি দিন যেদিন সবগুলো বিষয়ের সুষ্ঠু এবং ন্যায় বিচার করা হবে এবং আলো সুমনতালার অনেকগুলো নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আদল বা তিনি ন্যায় পরায়ন আলো সভা কারোর প্রতি অবিচার করবেন না তিনি প্রত্যেককে তার পাওনা দিবেন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 এবং নিজের পক্ষ থেকে বিপুল পরিমাণ সবাবদান করেন লুকমান ইসলাম তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় বলেছেন হবীর ইয়া কোন বস্তু যদি দানা পরিমাণ হয়। এবং এরপর যদি থাকে একটি পাথরের মধ্যে প্রস্তর গর্ভে অথবা আসমানে আকাশে অথবা ভূ গর্ভে তবে আল্লাহ সেটাকে উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ গোপন সম্পর্কে জানেন প্রকাশ্য সম্পর্কে জানেন তিনি সবকিছুর খবর রাখেন এবং কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং লুকমান আল্লাহ ইসলাম তার পুত্রের প্রতি প্রথম উপদেশটি ছিল লিখ বিল্লা অর্থাৎ সাথে কারো কে এবং এরপর দ্বিতীয় উপদেশ ছিল পিতামাতার প্রতি সদয় হোক দয়াশীল হোক এবং পরবর্তী আমরা দেখতে পাই যে তিনি সালাহ প্রতি এর পূর্বে যে উপদেশি তিনি দিয়েছিলেন সালাহ আদায় করার উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন তার সন্তানদের মধ্যে আলোচনা মুরাকাবাহ সম্পর্কে একটি ধারণা লাভ হোক এবং তারা বুঝতে পারো যে আলোচনা প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করছেন অর্থাৎ ছোট কিংবা বড়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 আল্লাহর ভয়কে তাদের মধ্যে জাগিয়ে তোলা এটাই হচ্ছে সাহায্য করবে এবং যদি অভিভাবক না থাকলেও তারা আলাসন তারা ভয় করবে শাস্তির ব্যাপারে তারা ভয় করবে সন্তানরা আমাদেরকে ভয় করবে পিতা ভয় করবে এমন মনোভাব গড়ে তোলা সঠিক উপায় নয় কেননা আমরা সময় তাদের সাথে থাকতে পারব না যখন আমরা তাদের সাথে থাকবো না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 দেখতে পাবেন না তোমাকে দেখতে পাবেন না অর্থাৎ অন্য কথায় আল্লাহ সব সময় আমাদেরকে দেখছেন এই বিষয়টিকে তিনি তার পুত্রের পুত্রের মধ্যে জাগিয়ে তুললেন সুতরাং আল্লাহ সুহাম আমাদের সকল কাজকর্ম দেখছেন এই বিশ্বাস নিজেদের মধ্যে গড়ে তোলা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 এটা সাধারণ বিবেকের পরিপন্থী কেন একজন ইসা আল্লাহাম করতে হবে যে সমস্ত করতে হবে সাধারণ মানুষকে এটা সম্পূর্ণভাবে ন্যায় বিচারের পরিপন্থী আল্লাহ আমাদেরকে দায়ী করবেন আমাদের নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ সুহাম কুরআনে বলছেন যে কেউ সৎ চলে তার নিজের মঙ্গলের জন্যই সে সৎ পথে চলে আর যে পথভ্রষ্ট হয় তারা নিজেদের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয় কেউ অপরের বোঝা বহন করবে না কোন রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এবং এখানে লক্ষণীয় যে আপনি একজন মুসলিম হওয়ার মাধ্যমে কাউকে কোন অনুগ্রহ বা ফেভার করছেন না বরঞ্চ যে ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয়েছে সে নিজের ভালোর জন্যই হেদায়ত প্রাপ্ত হয়েছে আপনি কাউকে অনুগ্রহ করে মসজিদের সালাত আদায় করতে যাচ্ছেন না এটা কারোর জন্য করা কোনো অনুগ্রহ নয় বরং আমাদের ইবাদতের মাধ্যমে আমরা আলস মোহাতলা কেউ কোনো অনুগ্রহ করছি না আলহস মোহামতলা সমস্ত অভাব মুক্ত তিনি হচ্ছেন চির প্রশংসিত সমস্ত অভাব মুক্ত বরং আমরা ইবাদত করছি নিজেদের প্রয়োজন পূরণের জন্যই একইভাবে এই বার্তা রাসুল্লাহ সাল্লা কর্তৃক আনিত নতুন কোনো বার্তা নয় বরং বার্তা ছিল পূর্বের সকল নবী আসুল ইসা আলাহিসাল্লাম ইব্রাহিম আদম সকলের বার্তা ছিল এটা প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কৃতকর্মের জন্য ইমরা সাল সৌফর তুম্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 পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে এখানে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব নিজস্বের জন্য করতে করতে হবে হবে। এবং আমরা যদি অন্য দেখি আমাদের কাছে পারে। উদাহরণস্বরূপ অন্য একটি আয়তে আলোচকন বলছেন তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরো কিছু পাপের ভার বহন করবে সুরা আল আন আয়াত এই আয়তে বলা হচ্ছে যে তারা নিজেদের পাপের ভার বহন করবে এবং একই সাথে भारे बहन करस्पर बेर एक बोझा बहन करतेंगतर उत्तर पाई आयी विलुन अस्पुम व्या যেখানে আলু সুমদা বলছেন অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে হবে তারা নিজেদের কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে এখানে আলুসু মহান বলছেন যে কিছু লোক তারা মিথ্যা কথা প্রচার করত এবং অন্যান্য লোকেরা তাদের সেই মিথ্যা সংবাদকে অনুসরণ করত সুতরাং তারা ওই সকল লোকদের পাপের বোঝা বহন করবে যারা তাদের মিথ্যা কথাগুলোকে অনুসরণ করেছে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 এসে পড়বে কেননা সর্বপ্রথম সেই এই কাজটি করার উপায় মানুষের মধ্যে দেখিয়ে দিয়েছে এবং প্রত্যেকে যারা তাকে অনুসরণ করেছে তারাও তাদের গুনাহের জন্য দায়ী থাকবে হচ্ছে বিচার দিবসের প্রত্যেক মানুষের কৃতকর্মগুলোকে সামনে আনা হবে পেশ করা হবে উপস্থাপন করা হবে বিচার দিবসে আপনার সকল কৃতকর্ম আপনার সমস্ত কাজ আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি যা করেছেন আপনি সবকিছু দেখতে পাবেন আলাস বলেন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন করতে এই কৃতকর্ম সমূহ আমল সমূহ একটি কিতাব বা বই আকার হবে আল্লাহ বলে আমি প্রত্যেক মানুষের আমলকে কর্মকে তার করে রেখেছি। বা তার ঘরে দিন তাকে বের করে একটি কিতাব খোলা অবস্থায় পাবে। বলা হবে পাঠ করো পাঠ করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট সকল কর্মের বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ করা থাকবে কিছুই বাদ পড়বে না আপনার জীবনের প্রতিটি মুহূর্তের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং বিচার দিবস পঞ্চাশ বছর সমান পরিমাণ দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে يا ما لهذا لا يُغَادِرُ লো নয় ও إِلَّا সবিরচন ইল مَا মিলু হ আর কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারোর প্রতি জুলুম করবেন না গুনাগার বান্ধারা তাদের পাপে পরিপূর্ণ এই বিশাল বই দেখে ব্যাপার হয়ে পড়বে আমাদের প্রতি দয়া এবং ক্ষমাস্বরূপ আমাদের গুনা বৃদ্ধি করবেন না কিন্তু আমাদের নেহ দশ গুণ বৃদ্ধি করে দেবেন যে একটি সৎকর্ম করবে সে তার দশগুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে বস্তু তাদের প্রতি দশগুণ পরিমাণ বৃদ্ধি করে দেবেন এবং এটা হচ্ছে সর্বনিম্ন সুহান আমরা দেখতে পাই একদিকে যখন আমরা বিচার দিবসের বিভিন্ন ভয়াবহতা নিয়ে আলোচনা করছি কঠিন একটি দিন শাস্তি আতঙ্ক এবং মানুষ পেরেশানির মধ্যে থাকবে অপরদিকে আমরা দেখতে পাই আল্লা সুমত কিভাবে তার বান্ধবের প্রতি করুণা করেছেন দয়া করেছেন এবং তাদেরকে সাহায্য করছেন একজন ব্যক্তি একটা করল। বিপরীত ভাবে একটা মন্দ কাজ করলো এর জন্য তার লিপিবদ্ধ করা হচ্ছে এটা আল্লাহ মহম্মার উদারতা এবং দয়াকে আমাদের সামনে ফুটিয়ে তোলে একই সাথে সেই বিচারের দিনের কঠিন পরিস্থিতি আসলে এটাই আমাদের সামনে স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলে সেটা হচ্ছে আল্লাহ মহামতাল শাস্তি এবং করুণা ক্ষমা এবং আজাব উভয়ে সম্পূর্ণরূপে ভারসাম্যপূর্ণ না প্রত্যেক মানুষ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে যে সমস্ত সেই সমস্ত আমলগুলো কি কি এমনকি কিছু কিছু আমল রয়েছে যেগুলো দশগুণের থেকেও বেশি বাড়িয়ে দেওয়া হয় এমন কিছু নেক আমলও রয়েছে যেমন আমরা জানি যে কুরআনের প্রতিটি হরফের জন্য প্রতিটি অক্ষরের জন্য দশটি করে নেকি রয়েছে আর একটি হাদিস যেখানে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন দুটি স্বভাব যে কোনো মুসলিম আয়ত্ত করবে সে জানাতে প্রবেশ করবে যা খুবই সহজ কিন্তু তার উপর আমলকারীর সংখ্যা খুব কম রাসুল্লাহাম বলেন পাঁচ বক্ত সালাত এবং প্রত্যেক সালাতের পর দশ বার তাসবি দশ বার তাহমিদ এবং দশ বার তাকবির বলবে এভাবে মুখে একশো বার উচ্চারণ করা হবে কিন্তু তার ওজন হবে একশো পঞ্চাশ ইন্টু দশ বা পনের যে আমি রাসুল্লাহ সাল্লামকে হাত দিয়ে গুনতে দেখি এবং রাসুল্লাহ সাল্লাম আরও বলছেন যখন তোমাদের কেউ শয়ন করবে বিছানায় যাবে ৩৩ বার তাসবি পড়বে ৩৩ বার তাহমিদ পড়বে এবং চৌত্রিশ বার তাকবির পড়বে এভাবে মুখে একশো বার হলেও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 এবং ইবনে মাজাতে এভাবে বর্ণিত হয়েছে হাদিসটি যে শয়তান শান্তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যায়। এবং বর্তমানে মসজিদে আমরা দেখতে পাই ইমামের সালাদ শেষ করার পর খুব কম লোকই বসে জিকির করে এছাড়া আরো কিছু জিকির আছে যেমন আয়াতুল কুরসি এবং ফালাক ইলাস এই সমস্ত সুরাসমূহ এবং সালাদ শেষে নির্দিষ্ট কিছু জিকিরও রয়েছে এবং সালাদ শেষে এই সমস্ত জিকির গুলো করা বেশ সহজ এবং এগুলো সহজ বলেই আমরা তুচ্ছ জ্ঞান করি অবহেলা করি কিন্তু এই আমল গুলো মোটেও তুচ্ছ নয় এই সমস্ত সহজ জিকির মাধ্যমে আমাদের পক্ষে দিনে দুই নেকি অর্জন করা সম্ভব এবং নেকি বৃদ্ধির আরেকটি উদাহরণ হচ্ছে সালাত। আমরা জানি যে মূলত আমাদের উপর প্রাথমিকভাবে পঞ্চাশ ওয়াক্ত সালাদরচ করা হয়েছিল মনসাল্লা সালামের অনুরোধে রাসুল্লাহাম এই সালাতের বিধান কমিয়ে আনতে আনতে শেষ পর্যন্ত যে ব্যক্তি পাঁচ বক্ত আদায় করবে সে পঞ্চাশের সালাতের পরিমাণ সবাবি লাভ করবে অর্থাৎ ইন্টু দশ বা পাঁচ গুণ দশ সমান দশ গুণ পরিমাণ আমলকে বর্ধিত করে দেওয়া হবে এবং যে সকল আমল আরো বেশি বৃদ্ধি করা হবে এর মধ্যে এক নম্বর আসছে হবত সদ আসন কুবুল হবো হুয়ু বই ফুলি ময়শ যারা আল্লা ধনসম্পদ ব্যয় করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞানী অর্থাৎ প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে এবং এই ধরনের শীষের সংখ্যা হচ্ছে ষাটটি অর্থাৎ সর্বমুখ পুরস্কার হলো তিনি যাকে ইচ্ছা তার এই পুরস্কারকে বৃদ্ধি করে দিতে পারেন কাজেই ক্ষেত্রে আরো বেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে আব্বাস হজ কিংবা জিহাদে এক দীর্ঘাম খরচ করা হলে তা সাতশো গুণ বৃদ্ধি করে দেওয়া হবে অর্থাৎ এটা আমরা দেখতে পাই ব্যবসায়িক হিসাবে সম্পদের উপরে প্রায় সত্তর হাজার পার্সেন্ট পরিমাণ বৃদ্ধি সত্তর হাজার পার্সেন্ট পরিমাণ লাভ পৃথিবীর কোন ব্যবসায় এত বেশি মুনাফা দিতে পারে কোন ক্ষেত্রেই পারে না এবং এই পুরস্কার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 এবং এটা হচ্ছে আলাসমতাল বদান্যতা দানশীলতা এবং উদারতা এবং আরো সবের কাজসমের মধ্যে রয়েছে সবর এবং সিয়াম আলাস বলেন যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত যারা সবরকারী তারা তাদের পুরস্কারকে পায় অগণিত এক্ষেত্রেও পুরস্কার সীমাহীন ধৈর্য ধরনের ক্ষেত্রে পুরস্কার রয়েছে আবু রাই রাজি তদন্ত বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি নেক আমলকে বৃদ্ধি করে দেওয়া হবে প্রতিটি দশ গুণ থেকে সাতশো গুণ পরিমাণ বৃদ্ধি করা হবে মহিমান্বিত এবং মহামহিম আলো সুন্দর বলছেন সিএম আমার জন্য আমার জন্য তারা খুধার্ত এবং ধৈর্যশীল ছিল আমি নিজেই তার প্রতিদান দেব এবং এই হাগিসগুলোর মাধ্যমে আলোসু মহানতালার উদারতা বদান্নতা এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠে রাসুদুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ভালো আমল লিপিবদ্ধ করে রাখার জন্য তিনি নিয়ত করে কিন্তু সেটা করতে পারেনি ভালো কাজের নিয়োগ কিন্তু সেটা করতে পারেনি আল্লাহ তাকে ভালো কাজের করার সমান প্রতিদান দিয়ে দিবেন এবং যদি সে ভালো কাজের নিয়ত করে এবং সেটা করে ভালো কাজের নিয়োগ করে এবং বাস্তবেও সেটাকে সংঘটিত করে তাহলে তার জন্য দশ গুণ থেকে সাতশো গুণ কিংবা তার থেকেও বেশি আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন এবং যদি কোনো বান্ধা খারাপ কাজ করার নিয়োগ করে এবং সে যদি তা থেকে বিরত থাকে খারাপ কাজ করার নিয়োগ করল এবং তা থেকে বিরত থাকলো তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হবে আর যদি সে খারাপ কাজের নিয়ত করে এবং সেই খারাপ কাজটি করেই ফেলে তাহলে তার জন্য শুধুমাত্র একটি গুনায় লিপিবদ্ধ করা হবে অর্থাৎ স্বভাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ভালো জন্য একটি খারাপ কাজ লিপিবদ্ধ করা হচ্ছে এটা আলো সুমাতার অপরিসীম দয়া উদারতাকে স্পষ্ট করে এবং দয়া তো বা কী দেখি পুরুষ কিছু করবেন আসা বলেন হল কুতুল হম ইন ও মাল জলি কল কোসম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 তবে তাকারীরা বাদে কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে আলোচক মহাতলা তাদের গুণাহকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ খমাসীল পরম দয়ালু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 একটির পর একটি গুনাহকে যখন তার সামনে নিয়ে আসা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে সেই এর জন্য ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে পড়বে সে মনে করবে আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছি অতঃপর তাকে বলা হবে যাও তোমার প্রত্যেকটি গুনাহের স্থলে প্রত্যেকটি গুনাহের বদলে তোমাকে নেকি দেওয়া হল এই বিষয়টি দেখে তার অন্তরে বিরাট আশার সঞ্চার হবে এবং তখন সে বলবে হে পরিকার হে আল্লাহ আমি তো আরো কিছু খারাপ কাজ করেছিলাম যেগুলো আজ এখানে দেখতে পাচ্ছি না আমি তো আরো কিছু কাজ করেছিলাম যেগুলো আজ এখানে অনুপস্থিত এবং আবুজার রাজিউল্লাহ বলেন যে এই সময় আমি রাসুল্লাহ সাল্লামকে এমন ভাবে হাসতে দেখেছি যে তার মারির দাস পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছিল রাসুলাম হাসছিলেন কারণ ওই ব্যক্তি আল্লাহ উদারতা এবং বদানতা দেখে নিজের যে সমস্ত গুনাগুলোকে বড় গুনগুলোকে আল্লাহ গোপন করে রেখেছিলেন সেগুলোকে সে নিজে থেকে আল্লাহ মোহাম্মতাল সামনে পেশ করছিল যেন এর বদলেও সে নেই লাভ করতে পারে এটা হচ্ছে আল্লাহর উদারতার একটি অসাধারণ উদাহরণ এবং বিচার দিবসের অন্যতম আরেকটি মূলনীতি হচ্ছে বিচারের জন্য সাক্ষী উপস্থাপন করা হবে আলো সুমা ব্যক্তি পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে দল বা গোষ্ঠী হিসেবে সাক্ষীকে জড়ো করবেন আল্লাহ সামনে এই উম্মাকে মুসলিম উম্মা রাসুল ইসলামের উম্মদকে অন্যান্য জাতিদের জন্য সাক্ষী হিসেবে পেশ করা হবে এবং আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কিভাবে আল্লাহ সুমন দালা আমাদের জন্য সাক্ষী জড়ো করবেন আমাদের প্রত্যেকের জন্য সাক্ষী আমরা নিজেরাই আমাদের হাত পা এবং জিহুবা আমাদের কৃতকর্মের সাক্ষী হবে প্রথমে নিজেদের বিরুদ্ধে সাক্ষীকে উপস্থাপন করা হবে এরপর প্রতিটি জাতির জন্য সাক্ষী হাজির করা হবে নোহ আলাই তার জাতির জন্য তিনি সাক্ষী দিবেন তিনি জাতির তিনি বলবেন তিনি তার জাতিকে সেই সত্য জানিয়েছিলেন অবতীর্ণ করেছিলেন কিন্তু তার জাতির লোকেরা সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং আবু সাহাদ থেকে বর্ণিত রাসুজা হাসলাম বলেছেন নুহ এবং তার জাতি বিচার দিবসে উপস্থিত হবে এবং আলাহু মোহাম্মদ নুহকে জিজ্ঞাসা করবেন তুমি কি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিলে তিনি বলেন হ্যাঁ আমার রব তিনি বলবেন আমি তাদের কাছে এরপর আল্লাহ করবেন তোমরা বলো নুহ কি তোমাদের কাছে না আমাদের তোমার এই কাজের সাক্ষী আজকে কে হবে যখন তার জাতির লোকেরা অস্বীকার করল। যে নবী নুহ আলাহিসাল্লাম তাদের নিকট কোন সত্য বা দাওয়াত পৌঁছে দেননি তখন আলাহ নূহ কে জিজ্ঞেস করবেন যে তোমাদের এই কর্মের তোমার এই কর্মের সাক্ষী কে এবং আমি এবং আমার উম্মত সাক্ষী হব এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা যেখানে রাসু মহান বলছেন উম্মাকে জিজ্ঞাসা করবে তোমরা কিভাবে জানলে অথচ তোমরা তো আমাদের ছিলে না যে নূহ আলাহিসাল্লাম আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিল কিনা এই তথ্য তোমরা কিভাবে লাভ করতে পারলে তোমরা তো সেই সময় না এবং তখন মুসলিমরা বলবে আল্লাহ সুবাহ আমাদের জন্য একটি কিতাব নাজিল করেছিলেন আলকুর আন এবং এরপর আল্লাহর নির্দেশে তিনি আমাদের জন্য সাক্ষীদাতা হবেন তিনি আমাদের জন্য সাক্ষী হবেন এবং আল্লাহ সুবহান এমনিভাবে আমি তোমাদেরকে মন্তবন্তী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব জন্য এবং যাতে রাসুল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য বিচার দিবসের আরেকটি পর্যায় হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে বিচার দিবসে বান্দাদেরকে সাধারণ নীতি হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে কিছু বান্দাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিপরীত দিকে কিছু বান্ধবাদেরকে মোটেও এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে না তাদেরকে কোনো কিছুই জিজ্ঞাসাবাদ করা হবে না এবং যাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না তারা হচ্ছেন ইমানের সর্বোচ্চ পর্যায় অবস্থানকারী ব্যক্তিগর্গ এবং তারা কোন ধরনের জিজ্ঞাসাবাদ ব্যতীতই জান্নাতে প্রবেশ করবেন তাদেরকে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে কিন্তু কোন জিজ্ঞাসাবাদ করা হবে না এবং এই উম হাজার লোক বিনা জিজ্ঞাসাবাদে ব্যক্তিকে যত বেশি পরিমাণ করা হবে তার হিসাব তত বেশি ভয়ঙ্কর এবং কঠিন হবে এবং সে আজাবে পাকরা হবে রাসুল আসালাম বলেছেন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা শাস্তিপ্রাপ্ত হবে যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার মানে কিছু সমস্যা রয়ে গেছে সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে কিন্তু জিজ্ঞাসাবাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে সাধারণভাবে ভাবে সব কিছুর বিষয়ই প্রশ্ন করা হবে কিন্তু এর মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে অথবা তারা কি প্রতিশোধ নিতে সক্ষম অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধ করে মুখ উপর করে নিক্ষেপ করা হয়েছে হান্নামে এবং ইব্রিস বাহিনীর সকলকে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 তাকে প্রশ্ন করা হবে তিন নম্বর তার ধন সম্পদ সম্পর্কে কিভাবে সে তা আয় করেছে এবং নম্বর কিভাবে কি কাজে তাকে ব্যয় করেছে এবং প্রশ্ন করা হবে নম্বর তার ইলম ইলম অর্জন অর্জন সম্পর্কে। সে সে যে করেছে অনুযায়ী আমল করেছে কি করেনি এই পাঁচটি প্রশ্ন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আত্মীয়তে বর্ণিত হাদিসটিতে রাসুল্লাহ বলেছেন প্রথম প্রশ্নটি ছিল আপনি কিভাবে আপনার জীবন কালকে অতিবাহিত করেছেন এটা হচ্ছে এই জীবনের মূল্য জীবনের সময়ের মূল্য এবং সময় এটা একটা নিয়ামত অবসর সময় আলোচনা পক্ষ থেকে একটি নিয়ামত এবং এই সময়কে আমরা কাটাতে পারি না, এই সময়কে আমাদের সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে কাজেই সেই দিন কিয়ামতের দিনে আমরা দেখতে পাব এই সময় ধনসম্পত্তির সম্পত্তির চেয়েও বেশি মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে আলোচনা নিকট ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় প্রশ্নটি ছিল কিভাবে আপনি আপনার যৌবনকে ব্যয় করেছেন এবং আপনি নিজে এই উৎস নন আপনার কিভাবে আপনি সেই দেহকে ব্যবহার করলেন আপনি কি আলসু মহামতোল্লার রাস্তায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনার শক্তি সামর্থ্য ব্যয় করেছেন নাকি আল্লাহ বিরুদ্ধে অসন্তুষ্টি অর্জন করার জন্য এই দেহকে ব্যয় করেছেন যৌবনকে ব্যয় করেছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে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 এক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে দারিদ্রতার দিবসে একটি অবৈধ টাকার ভোগান্তির প্রশ্ন করা মানেই হচ্ছে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যাদেরকে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে এবং এটা বুখারির হাদিস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 কারণ তখন দিবে আমরা কিসের ব্যাপারে কই ফির দিব আমাদের আবার কিসের জবাব দিয়ে আমাদের কোনো সম্পত্তি ছিল না এবং আমরা আল্লাহ সুমতাল সন্তুষ্টির জন্য নিজেদের ঘরে তরবারি বহন করেছি জিহাদ করেছি তাদের এই হিসাব সহজ হবে যার কারণে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র মুহাজিরগঞ্জ আলোচনা হিজরত করেছেন তারা ধনীদের করবে। অপর দিকে যদি এবং সে যদি সঠিকভাবে এর হক আদায় করতে পারে তাহলে এর মাধ্যমে দরিদ্রদের থেকেও উচ্চস্তরের জান্নাত লাভ করতে পারবে যেমন সাহাবি আব্দুর রহমান তিনি এ সম্পদের হক আদায় করেছেন যার কারণে তিনি সেই সমস্ত দরিদ্রদের থেকে উচ্চস্তরের জান্নাত লাভ করবেন কাজে সম্পদ আসলে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 নাকি আখিরাতকে ভুলে গিয়ে নিজেকে এই দুনিয়ার ভোগ সুখের জোয়ারে ভাসিয়ে দিতে ব্যবহার করেছেন এই চিন্তা শক্তি এই নিয়ামতকে এবং এই চিন্তা শক্তি আমাদের দেহকে আমাদের দেহকে পরিচালিত আমাদের শক্তি কাজ করে। কাজেই আমাদের আমলের মূল চালিকা শক্তি আমাদের চিন্তা শক্তি এটা আমরা কোন কাজে ব্যবহার করেছি তার জন্য আমরা কৈ দিতে বাধ্য এবং আমাদের এই তিনটি বিষয় সম্পর্কে সর্বদাই আলোচনা ভাবলার সন্তুষ্টি কামনা করা উচিত আলোচনা ভালো বলেন তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু এবং অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো বলেন ইচ্চই কান চক্ষু এবং অন্তঃ করণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে যেন আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলোর সুখর আদায় করার তফিক প্রদান করেন এবং পরিশেষে আজকের আলোচনার শেষ অংশ করা হবে যারা বিশ্বাসী মুসলিম ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বান্দার কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব গ্রহণ করা হবে সেটা হচ্ছে তার সালাত। সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে থাকে তাহলে তা পুরো লেখা হবে আর সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে না থাকে তবে মহান এবং পরাক্রান্ত আল্লাহ বলবেন দেখো আমার কোনো নফল সালাত আছে কিনা যার দ্বারা তোমরা তার ফরজকে পূরণ করে দিতে পারো এটাই হচ্ছে নফল এবং ফজিলত ফরজের সুন্দর করা। এবং পাঁচ বাক্ত সালাদ পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে অবশ্যই বিভিন্ন সময়ে আমাদের কিছু ঘাটতি রয়েই যাবে কিন্তু কিভাবে সেগুলো আমরা পূরণ করতে পারবো কিভাবে সেগুলোর ক্ষতিপূরণ করা সম্ভব নফল এবং অতঃপর সাল্লাম বলেছেন সমুদায় আমলের হিসাব অনুরূপভাবে নেওয়া হবে আল্লাহ নির্দেশ দিবেন তার ফরজ সিএম এর হিসাব নিতে এবং যদি তাতে কোন ঘাটতি থাকে তাহলে একইভাবে সালাতের মতো সিএম ক্ষেত্রেও ফরজে যদি কোনো ঘাটতি থাকে তাহলে নফল সিএম দিকে দৃষ্টিপাত করা হবে এবং এভাবে আমরা যাচাই করা হবে মিজানে ওজন করা হবে এবং চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে হিসাব নিকাশ গ্রহণ করা হবে